আবু হুরাই রাহ রদাহতালন হতে বর্ণিত যে নাবী সাল্লাহাম বলেছেন লাঞ্ছিত হোক দিনার ও দিরহামের গোলাম চাদর ও সালের গোলাম তাকে দেয়া হলে সন্তুষ্ট হয় না দেয়া হলে অসন্তুষ্ট হয় এই হাদিসটির সনদ ইসরায়েল এবং মোহাম্মদ ইবনু জুহাদা আবু হুসাইনের মাধ্যমে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম পর্যন্ত পৌঁছাননি